আসমা বিনতে আবু বকর রদেলাহত আল্লাহতে বর্ণিত তিনি আবদুল্লাহ ইবনু জুবকে মক্কায় গর্ভধারণ করেন তিনি বলেন গর্ভকাল পূর্ণ হওয়া অবস্থায় আমি বেরিয়ে মদিনায় আসলাম এবং কুবায় অবতরণ করলাম কুবাতেই আমি তাকে প্রসব করি তারপর তাকে নিয়ে রসলুল্লা সাল্লাহ সাল্লামের কাছে এসে তাকে তার কোলে রাখলাম তিনি একটি খেজুর আনতে বললেন তা চিবিয়ে তিনি তার মুখে দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর লালাই সর্বপ্রথম তার পেটে প্রবেশ করেছিল তারপর তিনি খেজুর চিবিয়ে তাহানিক করলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন হিজরতের পর ইসলামে জন্ম লাভকারী সেই ছিল প্রথম সন্তান তাই তার জন্য মুসলিমরা মহা আনন্দে আনন্দিত হয়েছিল কারণ তাদের বলা হতো ইয়াহুদিরা তোমাদের জাদু করেছে তাই তোমাদের সন্তান হয় না